অনেকদিন আগে চীনের হ্যানে থাকত ফা সে রাজা সৈন্যদলের একজন যোদ্ধা ছিল তার এক সুন্দরী মেয়ে ছিল নাম মুলান তার বাবার অস্ত্রশস্ত্র খুব ভালোবাসত সেগুলো পরে সে আয়নায় নিজেকে দেখে মুগ্ধ হয়ে ও মুলান কি করছো তুমি বাবা আমি তোমার মতো যোদ্ধা হতে পারি না কারণ মেয়েদের যুদ্ধ করতে দেওয়া হয় না মা তাদের আঘাত লাগতে পারে তাদের সংসার করতে হয় যে কিন্তু মেয়েরাও পুরুষের মতো করতে পারে। মা আমি জানি কিন্তু সেনাপতি কখনো মেয়েদের যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন না একদিন হানের রাজা খবর পেল যে হানরা তাদের ফৌজকে আক্রমণ করবে হানদের সেনাপতি ছিল নিষ্ঠুর স্যানীয় যে তাদের রাজ্য দখল করতে চায় আর প্রত্যেক পরিবার থেকে একজন করে সদস্যকে কে সেনাপতির কাছে যুদ্ধ শিক্ষা করতে পাঠানো হলো কিন্তু এদিকে মুলানের বাড়িতে অদ্ভুত একটা ঘটনা ঘটল बाबा तो सेंपति पोछते विपद बाबा के झुकी শেষ করে দেব আমার খুব খারাপ লাগছে বাবা জানি তুমি সকালবেলা খুব রেগে যাবে আমি তোমাকে হারাতে পারবো না বা তোমার দেশকেও হেরে যেতে দেব না তোমার কথা শুনছি না বলে তুমি ক্ষমা করে দিও যদি পুরুষের যুদ্ধ করতে হয় যুদ্ধ করার অনুমতি নেই কিন্তু এটাও জানতো যে দেশের প্রতি ও তার বাবার প্রতি এই যে ভালোবাসা সেটা একেবারে খাটি তাই এখন সে পুরুষ না মেয়ে তাতে কিচ্ছু যায় আসে না সে একজন যোদ্ধা দ্যা এখানকার সুকৌশলী যোদ্ধাদের মতো পারদর্শী নই কিন্তু কিন্তু বিশ্বাস করুন আমি আপনাকে অভিযোগ করার সুযোগ দেব না একদম দেব না তোমার সাহস আমার ভালো লেগেছে চ্যাং কাল থেকে তোমার অনুশীলন শুরু হবে মুলান ছিল আত্মবিশ্বাসী শক্তিশালী ও মনোযোগী কঠোর অনুশীলন করে হয়ে উঠল সে সে চটপট শিখতে পারত যখন সবাই বিশ্রামিত তখনও সে অভ্যেস করে যেত মুলানকে ফৌজে পুরুষ হিসাবে নেওয়া হলো তার সহযোদ্ধারা তার আত্মবিশ্বাস ও দেশের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে যেত কিন্তু আরও একজন মুলানের অনুশীলন দেখে খুব খুশি হলো সে হলো রক্ষাকর্তা ড্রাগন মুসু মুসুকে মুলানকে রক্ষা করতে পাঠালো তার পূর্বপুরুষরা মুলান যখন পর্বতে আসার জন্য বাড়ি থেকে বেরোচ্ছিল তখন তার মা তাকে দেখতে পায় ভীত মা সঙ্গে সঙ্গে তাদের পূর্বপুরুষের কাছে প্রার্থনা করে ও রক্ষা করুন আমার মেয়েকে রক্ষা করুন চিন্তা করোনা সে অত্যন্ত সাহসী মেয়ে সোনার হৃদয়ে তার মুসু হল রক্ষাকর্তা ড্রাগন সেই মুলানের ট্যালেন্ট প্রমাণ করার একটা সুযোগ পাওয়া উচিত মুসু ঠিক করলো একটা ভুয়ো চিঠি লিখে লি স্যাংকে পর্বতের দিকে যেতে আদেশ দেবে শহর আক্রমণ করেছে লুকিয়েছিল এই অপেক্ষাতে যে কখন রাজার সৈন্যরা ভুল করবে তারা হানদের তুলনায় সংখ্যায় অনেক কম তারা অনেক যুদ্ধ করলো কিন্তু কোন লাভ হল না হঠাৎ আর হানরা তার নিচে চাপা পড়লি কিন্তু কামান দাগ দেখিয়ে মুলান আহত হলো সে মাটিতে পড়ে গেল সবাই ওকে ঘিরে ধরলো একজন আমার তোমার গলায় কি হলো চ্যাং গলায় চোট পেয়েছ নাকি দাঁড়াও তুমি তো চ্যাং নাও তুমি তো ছেলে না তুমি তো মেয়ে আমাকে বলো তুমি কে আহত হোক আমি আমার দেশকে ভালোবাসি আর মেয়েদের যুদ্ধে আসার অধিকার নেই তাই আমি পুরুষের বেশ ধরে যুদ্ধ করতে এসেছিলাম আমি কোন ক্ষতি করতে চাইনি না ক্ষতি তো তুমি করেইছো। ছু ছুটলো। পর্বতের ভেতর দিয়ে ফেরার সময় মুলান কিছু অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেল সেই আওয়াজ শুনে মুলান এগিয়ে গেল ও না এরা তো হান সেনাপতি হবে বেঁচে আছে ওরা শহরে দিকে এগিয়ে যাচ্ছে আমাদের রাজার সমূহ বিপদ আর তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারি না আমি তুমি চলে যাও না একটু শুনুন আমি বেরিয়ে পড়লো এদিকে আমি কেন ওই চাইকে বিশ্বাস করব। মানে ওই মুলায়নকে কিন্তু ও আমার ফজকে রক্ষা করেছে আর তরবারি বিদ্যা আর রাজা সৈন্যরাও চললো মুলান যখন শহরে পৌঁছলো দেখলো কিছু হান এর মধ্যেই প্রবেশ দ্বার ঢুকে পড়েছে না তার মানে সানিও নিশ্চয় প্রাসাদের ঢুকে পড়েছে আমায় রাজাকে বাঁচাতেই হবে আর দেখলো যে তাদের উপায় সানিও আপনাকে জীবিত দেখে আমি সত্যি খুব খুশি কি বলতে চাইছ কি তুমি আমার কেউ ক্ষতি করতে পারবে না সুন্দরী যুবতী আমিও তাকে তাই বলেছি एक योद्धा सेंदे बरफे नीचे कबर दिए दिए जानी से कथा छोट्ट ऐसी আপনি আমার সঙ্গে আসুন আর আগে ওকে আক্রমণ করুন বলতে দিও না আমি দেখে আসি এই কত বড় চোদ্দা তোমার সেনাদের বরফের নিচে কবর দিয়েছিল সে তোমার সামনে দাঁড়িয়ে আছে কোন সাহসে তুমি আক্রমণ করেছ আমি এক্ষুনি তোমাকে হারিয়ে দেবো একজন মেয়ে যোদ্ধা কেন भय पे गिन्ता करो ना तुम्हें एकदम दया करबना शान हेर ग सीढ़े दिए नेमे एल तर राजा के बाचाते कबाक हो देखेना शैन এর মধ্যে সেনাপতি তারা মুক্ত করেছে সবাই জানতে পেরে গেছে যে শ্যান চলে গেছে। করা হয়েছে। হারিয়ে দেশের মানুষ আনন্দ উৎসবে মেতে উঠেছে হানের মানুষরা জয়গান করছে তাদের যোদ্ধা ফা মুলানের তাকে রাজা সেনাদলের দলের বীরত্বের সম্মানে ভূষিত করা হলো মুলান সেই সম্মান গ্রহণ করলো সে রাজাকে ধন্যবাদ জানিয়ে নিজের পরিবারের কাছে ফিরে গেল ও মুলান তোমাকে সুস্থ দেখে আমরা খুশি হয়েছি আমাদের ভয় পাইয়ে ক্ষমা করে দেওয়া বাবা না আমার মা তুমি হলে আমাদের গর্ব আমিও তোমাকে নিয়ে গর্বিত কি তুমি আবার কে আমি হলাম গার্ডেন আমি সব সবসময় তাদের সঙ্গে দিই যারা নিজেদের প্রতিভা প্রমাণ করতে চায় তোমার মধ্যে প্রতিভা আছে। তুমি নিজের বাবাকে আর গোটা দেশকে গর্বিত করবে তুমি হলে প্রকৃত যোদ্ধা তুমি প্রমাণ করে দেখিয়েছ যদি মহিলারা চায় তাহলে তারা সবকিছু করতে পারে হ্যাঁ আর আমার মেয়ে আছে বলে আমি গর্বিত